أعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صفات আলহামদুলিল্লাহ মেহরবানিকে আমরা দার্সুর পুরাণে বসতে পেরেছি রব্বুল আলমিন আমাদেরকে কৌফিক দান করেছেন এই জন্য তারই শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাই নূরের একচল্লিশ নম্বর আয়াত দাল করেছি আল্লাহ সুবাহ এর সাত মান তুমি কি দেখতে পাও না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং পাখি কুল উড়ন্ত পাখি তারা ডানা বিস্তার করে আল্লাহর তসবি করছে এরা সকলেই তাদের জন্য নির্ধারিত সালাত এবং তসবির পদ্ধতি সম্পর্কে জানে আর তারা যা কিছু করে আল্লাহ সে বিষয়ে অবগত আছেন তারি সৃষ্টি জগৎ সম্পর্কে মানুষের সামনে উপমা হিসেবে তুলে ধরেছেন ওই অবস্থায় যে কাফের আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর অবাধ্য হয়ে জমিনে যেইভাবে তারা অন্ধকারের মধ্যে হাঁবুডুবু খাচ্ছে সৃষ্টির সেরা মানুষ হয়ে তারা আল্লাহ নাফর মানি করছে অবাধ্য হচ্ছে অথচ আসমান এবং জমিনের অধিবাসী যারা এমনকি তোমাদের চোখের সামনেই দেখতে পাও উড়ন্ত পাকিকুল যারা ডানা করে তাকে শূন্যে তারা সকলেই আল্লাহ তস্পি করে আসমান বাসিগণ ফের সেরস জমিনের মধ্যে মানুষ প্রকারের প্রাণী সকল প্রকারের গাছ গাছালি বন বনানি পাহাড় পর্বত সাগর মহাসাগর ধুদু মরুভূমি সব সৃষ্টিকুল সৃষ্টিকর তারা আল্লাহর তস্পি করছে গুণগান করছে আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল আল্লাহ করছে আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর তস্পি করছে কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ এইভাবে ঘোষণাগুলো দিয়েছেন তারা কি ছাড়া অন্য কোন দিন অথচ আসমান এবং জমিনে যারা আছে সকলেই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আছে তারা সকলেই মুসলিম আল্লাহ সুবাহ তার এই সৃষ্টি কুলকে তার এবাদতির জন্য নিয়োজিত রেখেছেন আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সকলেই প্রত্যেকের জন্য নির্ধারিত পদ্ধতি আছে আল্লাহর এবাদতির আল্লাহ তসবি করার নির্ধারিত পদ্ধতি সেই তসবিগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন আর তারা সবসময় সেই তসবি পাঠ করে আল্লাহর হুকুম অনুযায়ী চলে এমন কি পাঁকির কথা বলা যে এবং ডানা বিস্তার করে উড়ন্ত পাখি তারাও আল্লাহরই তসপি করে এই পাখির কল কালগুলো আমরা শুনি কিন্তু আমরা বুঝি না কিন্তু আসলে তারা আল্লাহ তসপি করছে তারা আল্লাহরই তসবি করছে কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না আল্লাহ তাদেরকে শিখিয়েছেন কিভাবে তসবি করতে হবে আল্লাহ তাদেরকে শিখিয়েছেন সেইভাবে আল্লাহ তসবি তারা করছে এরা সকলেই তারা জানে তাদের সালাতের পদ্ধতি এবং তাদের তসবি কি সেগুলো তারা জানে আল্লাহ বলে যে আসমান এবং জমিনে যারা আছে এমনকি উড়ন্ত পাখি খুন তারা ডানা বিস্তার করে চলে তারা সকলেই সালাত করে তাদের জন্য আল্লাহ নির্ধারিত সালাতের ব্যবস্থা রেখেছেন এবং তাদের সালাতের পদ্ধতি তারা জানে কিভাবে সালাত আদায় করতে হয় আল্লাহর আল্লাহ অবাদতি কিভাবে করতে হয় তারা জানে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন কুল্লুঙ্কা তারা সকলেই জানেই জানে সালাত এবং তাদের তসবির তাদের প্রত্যেকের জন্যই আল্লাহ নির্দিষ্ট পদ্ধতি দিয়েছেন সমগ্র সৃষ্টিগুলের জন্য সেই পদ্ধতি অনুযায়ী তারা সালাত আদায় করে তারা তসবি করে যখন যখন এই আসমান এবং জমিনের সকল সৃষ্টিকুল এমনকি পাখিরাও পর্যন্ত আল্লাহরে বাদতি করে আল্লাহর তসবি করে এই অবস্থায় সৃষ্টির সেরা মানুষ যারা আল্লাহর এবাদতি করে না আল্লাহর গুলামি করে না আল্লাহ তসবি তাহালিল করে না আল্লাহর হুকুম অনুযায়ী চলে না চলে তাহলে এই সমগ্র সৃষ্টিকুলের সাথে তাদের বিরোধিতা শুরু হয় যখন মানুষ আল্লাহর অবাদতি করে তখন সমগ্র সৃষ্টিকুল তাদের সাথে সম্পর্ক স্থাপন করে সমগ্র সৃষ্টিকুলের সাথে তাদের বন্ধুত্ব হয় আর মানুষের মানুষের আমলের কারণে জমিনে শান্তি আসে আল্লাহর গজব দূরীভূত হয় আর এই শান্তি আসলে সমগ্র সৃষ্টিকূল এই শান্তি লাভ করে গজব থেকে সকলে রক্ষা পায় আর মানুষের পাপের কারণের কারণে জমিনের মধ্যে বিপর্যয় আসে বিপদ আসে জ্বর জলুচ্চাষ হয় অনা বৃষ্টি হয় ধরা হয় মানুষের পাপের কারণে কারণে আর তখন এই সৃষ্টিকুল কষ্ট পায় যখন প্লাবন হয় জলুৎ চাষ হয় তখন কত প্রাণী মারা যায় জঙ্গলের অনেক প্রাণী মারা যায় মানুষের বাড়িঘরের হাঁস মুরগি গরু ছাগল সেগুলো মারা যায় না সমগ্র সৃষ্টিকূলিকুল কষ্ট পায় গাছ গাছালি বন বানানে ধ্বংস হয় ধ্বংস সকলেই কষ্ট পায় কষ্ট পায় নেমে আসে আর এগুলো মানুষের পাপের কারণে ফিল বিমা জাহারঅল নাস। জলে স্থলে যত বিপর্যয় প্রকাশ পেয়েছে সেগুলো মানুষের নিজের হাতের কামাই করা এই জলে স্থলে যত প্রকারের বিপর্যয় যত ফাসাদ যত অনাচার যত গজব গজব জ্বর জুলান জলোচ্ছ্বাস খরা সব কিছু মানুষের নিজের হাতের কামাই করা আর মানুষের এই কর্মের কারণে মানুষও কষ্ট পায় সমগ্র কষ্ট পায় আর যারা আল্লাহর এ বাদতি করে আল্লাহ তসবি তালিল করে তাদের কারণের কারণে দুনিয়া থেকে আল্লাহ অনেক গজব উঠিয়ে নেন অনেক বিপর্যয় থেকে রক্ষা করেন মানুষকে পৃথিবীবাসীকে সমগ্র সৃষ্টি কুলকে। তখন এই সমগ্র সৃষ্টিকুল শান্তি পায় আর তাদের জন্য তখন এই সৃষ্টিকুল ওই মানুষগুলোর জন্য দোয়া করে আল্লাহ সুবহায়ানুতার এই সৃষ্টি জগতের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তি করে আল্লাহর শিখিয়ে দেওয়া পদ্ধতিতে তারা আল্লাহর আবাদত করে তারা তাদের জন্য নির্ধারিত যে সালাত আছে সেই সালাত তারা আদায় করে আল্লাহ যেভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন সেইভাবে তারা সালাত আদায় করে এই পাগিরা সালাত আদায় করে গরু ছাগল হাঁস মুরগি সকলই সালাত আদায় করে এবং সকলেই যে স্যালাদ আদায় করে আল্লাহ যেভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা সকলেই আল্লাহর তসবি করে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে এর মধ্যে তারা বিন্দু মাত্র বেশ করে না করে না আল্লাহরই সমগ্র সৃষ্টিকুল কি করে তাদের আমল সম্পর্কে আল্লাহ জানেন তারা যে আমল করে তাদের আমল সম্পর্কে আল্লাহ জানেন অর্থাৎ তাদেরকে আল্লাহ যেইভাবে আমল শিক্ষা দিয়েছেন তারা সেইভাবেই করে এর ব্যতিক্রম করতে পারে না সেই ক্ষমতা তাদের নেই আল্লাহ যেই সৃষ্টিটাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে ওই উদ্দেশ্যেই তার নিজের প্রচেষ্টাকে নিয়োজিত রেখেছে ব্যতিক্রম করে না বিশাল শক্তিদর সূর্য সূর্য নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় सूर्य चलते चलते कख क्लाना सृष्टि करार परि निर्दिष्ट नियम मे चल विश्राम कथा कूर्जा विद्रोह उद्देश्य सृष्टि से दायित्व पालन रसल्ला सल्लाम तुम्हार की जानोदूर् जन अस्त जाए क সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহি সাল্লাম এবারে আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন তখন তিনি বললেন প্রতিদিন সূর্য যায়। সে যখন আরসের নিচে গিয়ে পৌঁছে তখন আল্লাহকে চেষ্টা করে এবং পরের দিন উদয় হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ তাকে অনুমতি দেন তখন সে নির্দিষ্ট সময় পূর্ব দিকে উদিত হয় এমন একদিন আসবে যেই দিন সে আল্লাহকে সেজদা করে অনুমতি চাইবে আল্লাহ তাকে অনুমতি দিবেন না হুকুম করবেন উনি বিপরীত দিকে ফিরে যাও সেই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তাহলে এই সূর্য সূর্য প্রতিদিনই আমরা দেখি না যখন অস্ত হয়ে যায় তখন সে গিয়ে আল্লাহকে চেষ্টা করে আবার উদয়ের জন্য অনুমতি চায় সমগ্র সৃষ্টিকুল এইভাবে আল্লাহর শিখিয়ে দেওয়া নিয়মে তারা করছে সালাদ আদায় করছে এবাদতি করছে যাকে যে উদ্দেশ্যের সৃষ্টি করেছেন সেইভাবেই সে দায়িত্ব পালন করছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন বলেছেন এক ব্যক্তি তার গরুর পিঠে সোয়ার হয়েছে তখন গরু তাকে বলছে তুমি আমার পিঠে সুয়ার হলে কেন কেন আল্লাহ তো আমাকে তোমার সোয়ারির জন্য পয়দা করেন নাই আমাকে পয়দা করেছেন হাল চাষ করার জন্য যে উদ্দেশ্যে আমাকে আল্লাহ পয়দা করেছেন সেই কাজ আমাকে লাগাও সেই গরুও জানে তার দায়িত্বটা কি আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তার পিঠে সোয়ার হয়েছে সে তখন প্রতিবাদ করেছে আল্লাহ তাকে প্রতিবাদ করার সুযোগ দিয়েছেন এই জন্য ক্ষমাতে দিয়েছেন এই জন্য পিঠে সোয়ার হওয়ার জন্য দেওয়া হয়েছে ঘোরাকে গাঁদাকে উটকে উঠকে সেই সোয়ারের কাজগুলো তারা করে আর গরু তার কাজ হল হাল চাষ করা আল্লাহ সুবাহানা তার যে সৃষ্টিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে তার সেই দায়িত্বই পালন করে যাচ্ছে এর ব্যতিক্রম করে না এটাই আল্লাহর আল্লাহ সে আল্লাহর হুকুম অনুযায়ী চলছে এটাই আল্লাহ আল্লাহ যেইভাবে প্রত্যেককে সালাতের পদ্ধতি তসবির পদ্ধতি শিক্ষা দিয়েছেন হতে পারে আমরা জানি না প্রত্যেকের এই জন্য নির্ধারিত সেই সালাত আছে তাদের জন্য শেখানো তসবি আছে সেই সালাত এবং তসবি তারা আদায় করে আর তাদের এই কর্ম আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা যে করে চলেছে আল্লাহ সেগুলো জানেন তারা যে ব্যতিক্রম করে না আল্লাহ তা জানে না আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহরি আল্লাহ আর সকলকে তারই কাছে ফিরে যেতে হবে আল্লাহ সুবাহ হুতায়লান এই সমগ্র সৃষ্টি জগতের সকল সৃষ্টিকুল আল্লাহর আল্লাহর শিকানু পদ্ধতিতে সালাত এবং তসবি করছে ঘোষণা দেওয়ার পর আল্লাহর নিজের রাজত্ব ক্ষমতাকে প্রকাশ করছেন আসমান এবং জমিনের রাজত্ব বাদশাহী মালিকানা আল্লাহ আল্লাহ আসমান এবং জমিনের কোথাও আর কোনো মালিক নাই কোন বাদশাহ নাই কোন রাজাদি রাজ নাই তিনি হচ্ছেন মালিকুল আল্লাহ সুবহান সেই রাজত্ব আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর প্রতিষ্ঠিত আর সকল কি আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যদি কেউ যদি আল্লাহর এই রাজক না মানে আল্লাহকে মালিক হিসাবে মনীষ হিসাবে বাদশাহ হিসেবে না মানে তাকেও আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে যারা মানে তারা যেমন হাজির হবে যারা মানে না তারাও হাজির হবে এছাড়া ফিরে যাওয়ার কোনো জায়গা নেই সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে لم تر أن الله يزجي صحابا ثم يولف بينه ثم يجعله ركاما فطر الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من براد فيصيب به من আল্লাহ সুবাহ এরপর তার ক্ষমতার কথা আরো ঘোষণা করছেন তোমরা কি দেখো না দেখো না নিশ্চয়ই আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন অতপর সেগুলোকে তিনি জুড়া লাগান লাগান এটাকে পুঞ্জীভূত করেন এরপর তোমরা তার মধ্য থেকে বাড়ি দ্বারা বর্ষিত হতে দেখো দেখো আর তিনি আসমান থেকে এবং সেই শিলাপুঞ্জ থেকে তিনি শিলা খন্ড বর্ষণ করেন যার উপর চান তার কাছে এটা পৌঁছে দেন আর যার থেকে তিনি চান আর তার বিদ্যুৎ ঝমক চক্ষু দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় আল্লাহ এখানে যেই কথাটি বলছেন তোমরা কি দেখো না আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন এটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এই আকাশে মেঘমালা বাতাস বাতাস কিভাবে উড়ে নিয়ে যাচ্ছে প্রথম একটা হালকা মেঘের আবরণ জমিন থেকে উপরে উঠে আর বাতাসের সাথে দ্রুত বেগে উপরে উঠে যায় এবং বাতাস একদিক থেকে অন্যদিকে নিয়ে যায় নিয়ে যায় এইভাবে হালকা আবরণের স্তরগুলো আল্লাহ একটার সাথে আরেকটাকে জুড়া জুড়া লাগান এই হালকা মেঘের আবরণ গুলোকে একটার সাথে আরেকটাকে জুড়া লাগান তিনি একটা সাথে আরেকটার ভালোবাসার সম্পর্ক পয়দা করেন লাগানো সম্পর্ক স্থাপন করে দেওয়া একটা স্তরের সাথে আরেকটা স্তরের সাথে মিলিয়ে দেন মিলিয়ে তখন সেগুলো হয় ভারী মেঘপুঞ্জ আমরা তখন দেখতে পাই দেখতে পাই তখন হালকা মেঘ তাকে না তখন বিশাল মেঘমালা আমরা দেখতে পাই খুবই গাঢ় মেঘমালা তখন দেখতে পাই দেখতে পাই যখন সেই মেঘমালা গুঞ্জীব হয় এরপর আল্লাহ যখন চান তখন ওই মেঘমালা থেকে তোমরা দেখতে পাও বাড়ি দ্বারা বর্ষিত হচ্ছে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাও এই হালকা আবরণ থেকে নয় তোমরা দেখতে পাচ্ছ পুঞ্জিভূত যে মেঘমালা মেঘমালা এই হালকা আবরণের স্তর যখন একটার সাথে আর একটা মিলিত হয়ে যখন মেঘমালা পুঞ্জিভূত হয় গাঁর মেঘমালা হয় তখন সেখান থেকে তোমরা দেখতে পাও পাও বৃষ্টি পড়ছে এরপর আল্লাহর বলছেন ওয়ুনা জিলুমিনাং জিবালিন বারদিন এখানে জিবাল বলা হয়েছে আসমান থেকে পাহাড় বর্ষিত হয় আর সেই পাহাড় থেকে শিলাখন্ড বর্ষিত হয় এখানে জীবাল বলতে বলতে শিলাখন্ডের শিলাস্তূপ আমরা দেখতে পাই দেখতে পাই আকাশের দিকে থাকালে বিশাল পাহাড়ের টিলার মতো উঁচু উঁচু মেঘমালা গুলো দেখা যায় মনে হয় একটা বিশাল পাহাড় পাহাড় এই সবগুলো হল যে শিলা হয়ে আছে শক্ত শিলাখন্ডাখ মেঘগুলো জমাট হতে হতে সেই বরফের চাকা হয়ে শক্ত শিলাখন্ড হয়ে যায় আর সেই শিলাখন্ডে মাঝে মাঝে কোন দিকে বর্ষিত আর বর্ষিত কিভাবে হয় আয়ুসি বুবিহি মাই আসা শ্রীবিহি আমা তখন তখন ওই পর্বত থেকে শিলার পাহাড় থেকে যেই শিলাগুলো পতীত হয় আল্লাহ আল্লাহ যে কানে ইচ্ছা করেন সেগুলার পতন সেখানে গোটা অর্থাৎ যখন শিলাখন্ড পরে তখন মানুষের গড় বাড়ি ফসল আদি সব ধ্বংস করে দেয় আর আল্লাহ যে যাদের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চান সেই শিলাখণ্ডকে তাদের এলাকা থেকে সরিয়ে নেন আল্লাহ স্পষ্ট এই কথাটি বলে দিয়েছেন আমরা এটা দেখতে পাই দেখতে বৃষ্টি শিলাবৃষ্টি পরে দেখা যায় বিশাল মাঠ বিশাল পুরা মাঠে পড়ে না কিছু এলাকায় দেখা গেল যে কিছু এলাকার মধ্যে সেই শিল পরে সব ফসল ধ্বংস করে দিয়েছে অন্য দিকে নাই আল্লাহ এই কথাটাই বলেছেন আল্লাহ ওই পর্বতের মতো যে শিলা স্তূপ রয়েছে সেখান থেকে যে শিলা কন্ড তিনি ধর্ষণ গান সেই বর্ষণটা যাদের উপর তিনি চান তাদের উপর এটা গোটান আর যাদের থেকে চান তিনি তাদের থেকে দূরে সরিয়ে দেন এটা কে করে আল্লাহ করে আমরা চুকের সামনে কি এটা দেখি না বিশেষ করে হাওয়ার অঞ্চলের বাড়িঘর যাদের আছে তারা জানে বৈশাখ মাসে বিশাল হাওড়ে দান থেকে গেছে তখন দেখা যায় এই পাকা দানের উপর কোন একটা মাঠের মধ্যে প্রচুর শিলাপড়ে সেই দানগুলো একবারে শেষ করে দিয়েছে ফসলের কেত রবি শস্যের কেত তরি তরকারির কেত সবগুলো ধ্বংস করে দিয়েছে আবার কিছু এলাকায় দেখা যায় যে সেই দিকে শিলাখন্ড পরেই নাই তাদের সব কিছু অক্ষত আছে এই কথাটাই হয়তো আল্লাহ এখানে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ যাদের উপর চান তিনি তাদের উপর এটা বর্ষণ ঘটান শিলাখন্ডকেই আর যাদের কাছ থেকে এটা সরিয়ে নিতে চান তাদের কাছ থেকে সরিয়ে নেন আল্লাহ সুবাহা এখানে যে উপমাগুলো দিয়েছেন প্রথম হল তোমরা কি দেখো না আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন যখন বৃষ্টি হয় না তখন দেখা যায় হালকা মেঘ থাকে আর যখন সেই মেঘমালা মালাও পুঞ্জীভূত হয় তখনও দেখা যায় এর উপরে একটা হালকা আবরণ যে আবরণটি দ্রুত গতিতে চলে চলে ওটা যারা যারা গিয়েছেন তারা জানেন সিলেটের শ্রীপুর নামক একটা জায়গা আছে যেখানে এই মেঘগুলো হাত দিয়ে ধরা যায় আকাশের এই মেঘগুলো হাত দিয়ে শোয়া যায় সেই মেঘগুলো নেমে আসে পাহাড়ে পাহাড়ের টিলার গাছ গাছালি সবগুলো ঢেকে দেয় পাহাড়ের চূড়া থেকে একেবারে নিচ পর্যন্ত পাহাড়ের ঢালে পর্যন্ত পুরা গাছ গাছালি সব সব ঢেকে ফেলে দেয় যখন এই ভারী সেই মেঘমালায় এগুলাকে ঢেকে দেয় দেয় তখন দেখে যে হালকা মেঘের আবরণ খুবই দ্রুত গতিতে পাহাড়ের চূড়া থেকে নিচ দিকে নেমে আসছে আবার এই টিলার থেকে ওই নিচ থেকে উঠে অপর টিলার উপর দিকে উড়ে যাচ্ছে ওই মেঘমালার উপর দিয়ে ওইগুলা হাত দিলে হাত বীজে শরীর বীজে কাপড় বীজে यचंड ठंडा ठंडा बैशाख जैषी मास प्रचंड ग समय मन हुई फ्रिजर भर ढुके आत प्रचंड ठंडा ठंडा এই হাত দিয়ে মেঘমালাগুলো ছোয়া যায় দেখা যায় আর এই হালকা আবরণটা দেখা যায় কি দ্রুত গতিতে চলে যাচ্ছে আর ভারী মেঘমালা গুলো আস্তে আস্তে যেমন নিচে নেমেছিল নিস থেকে পাহাড়ের ঢাল থেকে উপরের দিকে উঠে গিয়ে অন্য পাহাড়ে টিলায় যাচ্ছে এদিকে খালি হয়ে যাচ্ছে এইভাবে বাতাসে এগুলোকে ঠেলে নিয়ে যাচ্ছে একদিকে একদিক থেকে অন্য দিকে। আল্লাহ সুবাহা এই কথাটাই বলেছেন তোমরা কি দেখো না দেখো না আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন আর তাদেরকে একটি স্তর আরেকটি স্তরের উপর রেখে তাদেরকে তিনি পুঞ্জীভূত করেন জমাট করেন আর এরপর সবগুলোকে তিনি বড় বড় ভারী এবং গারো মেঘমালায় রূপান্তরিত করেন আর যখন সেই গারো মেঘমালা হয় সেখান থেকে তোমরা দেখতে পাও বৃষ্টি হচ্ছে আল্লাহ যেখানে ইচ্ছা করেন সেখানে ওই মেঘমালা থেকে বৃষ্টি হয় আমাদের উপর দিয়ে মেঘমালা চলে যাচ্ছে বৃষ্টি নাই একটু দূরে দেখা যাবে ওখানে বৃষ্টি হচ্ছে অন্যদিক থেকে আসছে কিন্তু সেখানেও মেঘমালা ছিল সেখানে বৃষ্টি হয়নি হয়তো এখানে এসে বৃষ্টি হচ্ছে আল্লাহ যেখানে যেই পরিমাণে বৃষ্টি বর্ষাতে চান এই মেঘমালাকে সেখানে নিয়ে সেই বৃষ্টি বর্ষণ করান আর যেখানে বৃষ্টি বর্ষণ করতে তিনি চান না সেই দিকে মেঘমালা যায় কিন্তু বৃষ্টি বর্ষে না আল্লাহ এই কথাটাই বলেছেন সেই পুঞ্জীভূত মেঘমালা থেকে তোমরা দেখতে পাও বাড়ি দ্বারা বর্ষিত আল্লাহ যেখানে চান আর এছাড়া আরেকটা জিনিস আল্লাহ বলছেন এখানে ইউনাসুলু মিনাজ সামা মিনাসামা বলতে আসমান আসমান বলতে এখানে বুঝানো হয়েছে উপর উপরের অংশ তোমাদের উপরে যে মেঘমালার স্তর রয়েছে সেই যেহেতু আসমান উপরে আমাদের থেকে আসমান উপরে না এই কারণে উপরের দিকেই দিকে যে মেঘমালা গুলো সেগুলো উপরের দিকে আকাশের দিকে বুঝানো হয়েছে সেই আকাশের দিকে যে মেঘমালা রয়েছে সেই মেঘমালার মধ্যে রয়েছে বড় বড় পাহাড় পাহাড় জিবাল জিবাল পাহাড় পাহাড়ের মধ্যে যে বড় বড় যে টিলা গুলো আছে যা পেরেগের মতো জমিনের মধ্যে দেওয়া হয়েছে এই জমিনের মধ্যে আমি পাহাড়কে পেরেগের মতো গেড়ে দিয়েছি যেন যেন জমিন নড়াচড়া করতে না পারে এই পাহাড় গুলো দেওয়া হয়েছে জমিন যাতে নড়াচড়া করতে না পারে তোর জন্য এই পাহাড়ের মতোই দেখা যায় এই আকাশের মেঘ মধ্যে বড় বড় টিলা দেখা যায় উঁচু উঁচু টিলা দেখা যায় সেগুলো হল বড় বড় জমাট বেদে বরফের খন্ড হয়ে সব শিলা হয়ে গেছে সেগুলো শিলা হয়ে আছে সেই মেঘের পাহাড় কেয়াল্লাহ এমন দিকে নিয়ে যান যেখানে চান যাদের বাড়িঘর ফসলাদি সব ধ্বংস করার ইচ্ছা করেন সেইখানে নিয়ে গিয়ে ওই मेघर पहाड़ शहाड़ शर्षण करान जो शिला बृष्टि तक देखा जाए मुहूर्त मध्य चूकर सामने पा फसल सब शेष खेत खामारे सकल तर तर सब शेष আল্লাহ যাদেরকে এই শিলার গজব থেকে রক্ষা করতে চান তাদের দিক থেকে তিনি সরিয়ে নেন যাদের থেকে আল্লাহ চান থেকে নেন সেই শিলা বর্ষণ হচ্ছে কিন্তু আল্লাহ চাচ্ছে এই অঞ্চলে মানুষকে হেফাজত করতে এই দিক থেকে সরিয়ে দেন সেখানে হয় না একদিকে হয় একদিকের ফসল আদি সব শেষ করে দেয় অন্য অন্যদিকে কিছুই चुकेदर्शन कुरान मजिदे चोर सामने देखी कुरानी वास्तव में चोक सामने देखी मजबूत है আল্লাহ বলছেন এই শিলা বর্ষণের শিলাখন্ডের মধ্যে মেঘমালার মধ্যে যে বিদ্যুতের চমক হয় সেই বিদ্যুতের চমক মানুষের দৃষ্টি শক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় সেই বিদ্যুৎ চমকের দিকে তাকালে মনে হয় দৃষ্টি শক্তি চলে যাচ্ছে এই জন্য ওটার দিকে তাকানো যায় না এটা স্বাভাবিক না আমরা যখন এই বিদ্যুৎ সংকায় বন্ধ করে নেই কেন বন্ধ করে নেই যেমন এটার চমক এত বেশি তার পাওয়ার এত বেশি উজ্জ্বলতা এত বেশি যে আমাদের চক্ষুকে যেন অন্ধকার করে দেয় এই কথাটাই বলছেন যে আল্লাহ এই মেঘমালার গর্ষণের মধ্যে যে এইভাবে তিনি বিদ্যুতের চমক দেন এটা সাধারণ চমক নয় এত এত প্রচন্ড চমক मानुषर दृष्टि सह्य करते मानुष्य दृष्टि शक्ति कैड़ेवारक्रम्ली दिन के परिवर्तन करें उलट पालट करें और एर मध्य চকুস্মান ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা রাত এবং দিনের যে আবর্তন রাতের বিদায় নেওয়ার পর দিনের আগমন দিনের বিদায় নেওয়ার পর রাতের আগমন এই যে পরিবর্তনটা হয় রাতের পরে দিন দিনের পরে রাত রাত এটা কে করেন আল্লাহ করেন এটা আল্লাহ করেন ইউকলিবুল্লাহ রাত দিনকে আল্লাহ পরিবর্তন করেন আল্লাহ পালট করেন করেন। ইননা আর এর মধ্যে রয়েছে চকুসমান ব্যক্তিদের জন্য উপযুক্ত শিক্ষা হুনান মুজিদের বিভিন্ন জায়গায় এই কথাগুলো আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের সৃষ্টি রাতের আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন জ্ঞানী কারা আল্লাহামাওয়াল রব্বানা মা নার। যারা আল্লাহর শরণ করে দাঁড়িয়ে বসে বসে তারা আল্লাহ জিকির করে এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে তারা গবেষণা করেসামা ওয়াতিওয়ালাও আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে তারা তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে কফাক্ষ চিন্তা ভাবনা করা গভীর মনোযোগ দিয়ে ভাবনা করা গবেষণা করা আর তাদের এই ভাবনা গবেষণার ফল এই দ্বারায় তারা বলে উঠে রব মা হালা তাহা দা বা হে আমাদের রব তুমি এর কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই হানি না আগা নার তুমি মহান পবিত্র তুমি আমাদেরকে আগুন থেকে রক্ষা করো যারা জ্ঞানী তারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করে রাত এবং দিনের আবর্তন থেকে তারা শিক্ষা গ্রহণ করে আর তারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে আল্লাহ স্মরণ করে সর্বাবস্থায় জ্ঞানীদের জন্য নিদর্শন যারা মূর্খ মূর্খ তাদের জন্য নয় যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করে না চিন্তা ভাবনা করে না তাদের জন্য কোন নিদর্শন নয় যারা আল্লাহর সৃষ্টির গবেষণার মাধ্যমে আল্লাহর অস্তিত্বের সন্ধান করে আল্লাহর ওয়াহাদান সন্ধান পায় আর এই চিন্তা গবেষণার ভাবনার ফসল এই দ্বারায় তারা আল্লাহর কাছে পরিিয়াদ করে বলে রব্বানা মাফিলা হে আমাদের রব এর কোন কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই আল্লাহ সুরায় বাকারায় বলে দিয়েছেন হুয়াল্লাদু তিনি আল্লাহ যিনি জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো তোমাদের জন্য আল্লাহ এসব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন সাপ একটা বিষদর প্রাণী আমাদের খুব ক্ষতি করে দংশন করে মানুষ মারা যায় এটা বার আমাদের কি কাজে লাগতে পারে কিন্তু সাপ আমাদের খেদ নিয়োজিত আছে জমিন থেকে একটা গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের নাম হল কার্বন মনোঅক্সাইডোক্সাইড কার্বন মনোঅক্সাইডটা এত ক্ষতিকর শ্বাস প্রশ্বাসের সাথে যদি মানুষের ফুসফুসে ঢুকে সেই মানুষটি মারা যায় কার্বন মনোঅক্সাইড ফুসফুসে ঢুকলে মানুষ মারা যায় বাঁচানা আর এই কার্বন মনোঅক্সাইডটা হল সাপে থাকত বাতাসের সেই কার্বন মনোঅক্সাইডটা সাপ টুসে নেই। যেই জায়গায় কার্বন মনোঅক্সাইড বেশি সেই জায়গায় সাপ বেশি থাকে সব জায়গায় সাপ বেশি থাকে না যেই জায়গাতে কার্বন মনো অক্সাইড উৎপন্ন হয় বেশি সেই জায়গায় সাপ বেশি থাকে কারণ কার্বন মনোঅক্সাইডটা হল সাপের খাদ্য সেই বাতাস থেকে কার্বন মনোঅক্সাইড সে চুষে নিয়ে বাতাসকে পবিত্র করে মানুষের জন্য নিরাপদ করে যায় বাতাসকে মানুষেরই খেদমতে নিয়োজিত রয়েছে এই সব। আল্লাহর কোন সৃষ্টি অনর্থক তিনি সৃষ্টি করেন নাই সব মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন সূর্য মানুষের খেদমত করছে চন্দ্র মানুষের খেদমত করছে আল্লাহর এই সমগ্র সৃষ্টিকুল গাছ গাছালি পাক পাখালি বনগণার বনানি যা কিছু আছে সব কিছু দেখে দেখেন মানুষেরই উপকারে নিয়োজিত মানুষেরই ক্ষেত নিয়োজিত কিন্তু এইগুলো থেকে শিক্ষা কে নেবে যে জ্ঞানী যার জ্ঞান রয়েছে সেই জ্ঞানী ব্যক্তি এগুলা থেকে শিক্ষা নেবে যার মধ্যে মূর্খতা যে বসেছে সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না আল্লাহ আল্লাহ প্রতিটি প্রাণিত পানি থেকে সৃষ্টি করেছেন সকল প্রাণীকে তিনি পানি থেকে সৃষ্টি করেছেন অত তাদের মধ্য থেকে কোন প্রাণী তার পেটের উপর বর দিয়ে চলে ওয়ামিন হুম মাইয়াম শিজ লাইন আর কোন প্রাণী দুই পায়ের উপর ভোর দিয়ে চলে ওয়ামিন হোমা আর কোনো প্রাণী চার পায়ের উপর ভোর দিয়ে চলে আল্লাহ যেভাবে চান সেইভাবেই সৃষ্টি করেন ইহল কদীর নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবাহ জ্ঞানী ব্যক্তিদের সামনে একের পর এক নিদর্শন পেশ করেছেন মানুষ যাতে সকল প্রকারের শির থেকে মুক্ত হয়ে খালে স্তহিদুর প্রতিষ্ঠিত হয় তার আপিদা বিশ্বাস তার ইমান তার চিন্তা চেতনাকে উপর প্রতিষ্ঠিত করে তোর জন্য মানুষের চুকের সামনের এতগুলো বর্ণনা একের পর আল্লাহ প্রদান করে চলছেন আল্লাহ বলছেন বল্ল হু মিম্মা আল্লাহ সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন सकल किचुर सृष्ट प्रथम उत्पत्ति कूर्थ पानी सब किस पानी मटी सृष्टि आगन सृष्टि बताार सृष्टि पानी सृष्टि सृष्टि मौलिक उपादान एगू আব আতস পানি, আতশ আগুন খাত মাটি বাদ বাতাস এই সৃষ্টির এই উপাদানগুলো সকল সৃষ্টির মধ্যে আছে কিন্তু এর প্রধান উৎসটা কি প্রধান উৎসটা হল পানি আল্লাহ পানি থেকে সকল কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ যত প্রাণী আমরা দেখতে পাই সকল প্রাণীর সৃষ্টির জন্য একটা প্রক্রিয়া নির্ধারণ করেছেন এই সৃষ্টির মধ্যে একটা নারী একটা পুরুষ আর এই বংশ দ্বারা চালু রাখার জন্য এই সমগ্র সৃষ্টিগুলের নারী এবং পুরুষের পরস্পরের মিলনের একটা ব্যবস্থা করে রেখেছেন সমগ্র প্রাণীর আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবাহানের মধ্যে বলছেন বলছেন সুবাহান आल्ला, जमीन उत्पन्न सृष्टि के जुड़ाई एम सकल सृष्टि के, के सम्पर्ा जाने ना आल्ला सुबहाना সমগ্র সৃষ্টি জগতের সকল প্রাণীকে জুরাই জুরাই পয়দা করেছেন একটা নারী একটা পুরুষ বৈজ্ঞানিক গবেষণা করে তারা পেয়েছে প্রতিটি অণু পরমাণু ভাঙলেও দুইটা উপাদান পাওয়া যায় একটা ইলেকট্রন আর একটা প্রুটন ইলেকট্রনটা হল নেগেটিভ আর নেগেটিভটা হল নারী গেটিভটা পুরুষ আর পজিটিভটা হল পুরুষ পুরুষ এই নেগেটিভ আর পজিটিভের মিলন ছাড়া ছাড়া কোন প্রাণী সৃষ্টি হয় না কোন সৃষ্টি অস্ত লাভ করে না সেই ইলেকট্রন এবং প্রুটনের মিলনের ফলেই একটা সৃষ্টি রূপ ধারণ করে আর এই ইলেকট্রন এবং প্রুটনের পরস্পরের ধর্ম হল ধর্ম হল একে অন্যকে সমানভাবে আকর্ষণ করা ইলেকট্রন এবং পুরুটন একটা আরেকটাকে আকর্ষণ করা হল তা ধর্ম যদি ইলেকট্রন এবং প্রুটনকে কোনো আবরণ ছাড়া বাঁধা ছাড়া কোথাও রাখা হয় তাহলে দ্রুত বেগে তারা পরস্পরে মধ্য জায়গায় এসে মিলিত হয়ে যায় যদি যদি উপকার লাভ করতে হয় সৃষ্টি রূপ দিতে হয় ইলেকট্রন এবং প্রুটনকে একত্রিত করতে হবে কিন্তু একত্রিত করার জন্য একটা প্রক্রিয়া আছে নির্দিষ্ট জায়গায় ते निर्धारित पद्धति निर्दिष्ट जगह जदि तिलन है एक सृष्टिर रूप लाभ जर वही निर्दिष्ट समय निर्दिष्ट जगह छाड़ा परस्पर साक्षात है आगु जले पार्क से सृष्टिर रूप धारण करना ध्वस नहीं आहजे बुझी विद्युत लाइन नेगेटिव एक पजिटिव একসাথে পাশাপাশি চলে আসছে কিন্তু এদেরকে পর্দা করে আনতে হয়েছে আনতে গিয়ে তাদেরকে শক্ত পর্দার মধ্যে রাখতে হয়েছে রাবার দিয়ে উভয়কে ভালো করে পর্দা করতে হয়েছে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে একটা বোর্ডের মধ্যে তাদের পরস্পরের মিলন ঘটাতে হয়েছে যখন এখানে তাদের পরস্পরের মিলন হয়েছে যখন দেখা যায় দেখা যায় সুইচ দিলে বাতি জ্বলে फैन घूरे मोटर चले सब कल कारखाना चले सबकिदा आगुन लागू पार्क कर आगन लेगे विपर्जय नहीं मे आल्ला सृष्टि जगत जगत आल्लावस्था कर रेखे সমগ্র সৃষ্টিকুল তারা এটা মেনে চলে সমগ্র সৃষ্টিকুল আল্লাহ নির্ধারিত নিয়ম মেনে চলে এর মধ্যে তাদের কোনো ব্যতিক্রম নেই দেখবেন এই প্রাণীকূল তারা যখন তখন একসাথে থাকে কিন্তু যখন তখন তারা মিলিত হয় না তাদের একটা নির্দিষ্ট সময় আছে আল্লাহ দিয়ে দিয়েছেন তাদের প্রজনন প্রিয়র যখন আসে তখন তারা পরস্পরের সাথে মিলিত হয় তখন তারা সন্তান জন্ম দেয় আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যদি মানুষের দিকে তাকাই নারী পুরুষ পরস্পরের প্রতি আকর্ষণ সেই ইলেকট্রন এবং প্রুটনের এই প্রভাব আল্লাহ উভয়ের পুরুষের মধ্যে রেখেছেন প্রুটন নারীর মধ্যে রয়েছেন রেখেছেন ইলেকট্রন সেই ইলেকট্রন প্রোটনের কারণে কে কে অন্যের প্রতি আকর্ষণ নারী পুরুষের সেই মিলনের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন নির্দিষ্ট একটা পদ্ধতি সেই পদ্ধতিটা হলো নারী পুরুষ মিলিত হবে বিবাহের আর বিবাহের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে মিলিত হলে সন্তান আল্লাহ দেবেন পৃথিবীতে মানব বংশ বিস্তার হবে এই সৃষ্টির দ্বারা অব্যাহত থাকবে কিন্তু এই সৃষ্টিরটা হয় কিভাবে পানি থেকে মানব সৃষ্টি কিসের থেকে পানি থেকে सकल सृष्टिकूल सकल प्राणी परस्परे मिलित है से मिलित परस्पर मध्य जनिमय पानी स्त्री गर्भाशय से पुरुष पानी चले जाए सृष्टिर रूप लाभ अल्लाह सुला सकल प्राणी के पानी के सृष्टि कर आल्ला सकल प्राणी के पानी सकल सृष्टि उत्साह पानी क्यों सकर आकृति एक रकम नयला तुम्हारा चिंता करो सकल आकृति एक रकम नयिन पानी सकल के सृष्टि कर मध्य सृष्टि पेटर भर दिए चले शरीश्रीप जो प्राणी सापुरी प्राणीगू आ सब गेटर ऊपर भर दिए चले सपर पा कि देखे देखे नाई देखे सापर पा क्यों देखे नाई देखे सांप पेटर ऊपर भर दिए चले टर मध्य आल्ला भाजगे भाज पर रेखे चलार दाड़े मध्य चाप दिए सामान्य दिखे चले सारा पेटर मार सारा पेटर मदे कई सपर पा क्यों देखे কবিতা বলি যে হুজুরদের ক্ষীপণতার জন্য এই কবিতাটা কোনো কবি বানিয়েছেন হুজুরগণ হুজুরগণ নিম্মুল্লাগন আর ওই পীরবদ মাসগণ মানুষের বাড়িতে যে খায় নিজের বাড়িতে খাওয়ায় না এই ব্যাপারে একটা কবিতা এক কবি লিখেছেন পায়ে মারো চশমে মুর নানে মোল্লা কসমাদিদ আগর দিদ আসারে কিয়াম দিদ সাপের পিপরার চোখ আর মুল্লার বাড়ির রুটি কেউ দেখে নাই যদি কেউ বলে দেখেছে তাহলে সে কি আমতের আলামত দেখেছে সাপের পা যেইভাবে দেখা যায় না মুল্লার বাড়ির রুটিও কেউ দেখে না আর মুল্লা মানুষের বাড়িতেই শুধু খায় নিজের বাড়িতে দাওয়াত দি লোকদেরকে খাওয়ায় না খাওয়ায় সাপের পা পিপরার চোখ এগুলো দেখা যায় না এই সাপ তার পেটের উপর ভর দিয়ে চলে কিন্তু তারও সৃষ্টি হয়েছে কিভাবে পানি থেকে মানুষের সৃষ্টি যেমন পানি থেকে চার পায়া জীব জানোয়ারের সৃষ্টি পানি থেকে সকলের সৃষ্টির উৎস একটা পানি কিন্তু আকৃতি সকলের এক নয় একভাবে সকল চলে না কে করেছেন আল্লাহ করেছেন এই পানি থেকে সৃষ্টি করলেও করলেও ওই একই পানির দ্বারা সৃষ্টি হওয়ার পর কোনো প্রাণী পেটের উপর ভর দিয়ে চলে চলে ওয়ামিন আর কোনো কোনো প্রাণী দুই পায়ের উপর ভর দিয়ে চলে মানুষ পাখি এগুলা দুই পায়ের উপর ভর দিয়ে চলে না চলে পাখিগুলো মানুষ এরা সকলে দুই পায়ের উপর ভর দিয়ে চলে আর এই পানি থেকে এই সৃষ্টি হওয়া কোন প্রাণী আবার চার পায়ের উপর ভর দিয়ে চলে সাগল বেড়া গরু মহিষ ঘোরা গাঁদা উট এই জাতীয় প্রাণী যা আছে ভাগ ভল্লুক সিংহ সকল এই ধরনের চতুষ যেগুলো আছে এরা সকলে চার পায়ের উপর ভর দিয়ে চলে আল্লাহ এই নিদর্শনটা এখানে বলছেন কেন শুরুতে বলছেন এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সকল কিছুকে তিনি সৃষ্টি করেছেন পানি থেকে যেহেতু সকলের সৃষ্টির উৎস একটা পানি তাহলে সকলের আকৃতি একই রকম হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি কেন আল্লাহ করেছেন আল্লাহ পানি থেকে সৃষ্টি করে সে একই উপাদান থেকে সৃষ্টি করে তাদের কাউকে করেছেন এমন সে পেটের উপর ভর দিয়ে চলে কোন চলে কোন প্রাণী দুই পায়ের উপর ভর দিয়ে চলে কোন কোন প্রাণী চার পায়ের উপর ভর দিয়ে চলে হুমায় আল্লাহ সৃষ্টি করেন যেইভাবে তিনি চান এখানে আল্লাহ কি বলছেন আল্লাহ নিরঙ্কুশ সৃষ্টিকারী তার সৃষ্টি করার ব্যাপারে কারো কোন ধরনের অবদান নাই এখানে কারো কোনো ধরনের কর্তৃত্ব নাই আল্লাহকে কেউ কোনো ধরনের পরিকল্পনা দিয়েছে যে আপনি এইভাবে সৃষ্টি করেন সৃষ্টির ব্যাপারে কোনো সহযোগিতা করেছে এমন কেউ নাই আল্লাহর সৃষ্টির ব্যাপারে তিনি নিরঙ্কুশ তিনি যেইভাবে চান সেইভাবে সৃষ্টি করেন আল্লাহ যেভাবে চান সেইভাবে সৃষ্টি করেন কেউ আপত্তি করতে পারে না শান্ত আপত্তি করে বলতে পারত আমাকে এইভাবে একবারে মাটির সাথে মিশিয়ে দিলেন আমি মাথাটা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে পারি না এইভাবে কেন করলেন এই কথা তো বলতে পারত ক্ষমতা নাই কেউ এই ধরনের কথা বলতে পারবে না আল্লাহ যাকে যেইভাবে সৃষ্টি করতে চান তিনি সেইভাবেই করেন সৃষ্টির ব্যাপারে তিনি যেমন নিরঙ্কুশুশ তার হুকুমত পরিচালনার ব্যাপারেও তিনি নিরঙ্কুশ আল্লাহ লাহুল খালকুয়াল এছাড়া আর কিছুই নয় তোমরা সাবধান হয়ে যাও সৃষ্টি তারি তারি চলবে তার লাহুল খালকুল আমর। যেহেতু তিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির উপর হুকুম কর্তৃত্ব আধিপত্য রাজত্ব একমাত্র চলবে তারি আর কারো চলবে না কারণ তিনি সৃষ্টি করেছেন কারো আল্লাহর সৃষ্টির উপর কোন কর্তৃত্ব চলে না চলতে পারে না যদি কেউ সৃষ্টি জগতের উপর আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব মেনে মেনে নেয় সে মুশ্রিক শেষ সে তখন আর আল্লাহর বান্দা থাকে না আল্লাহ সৃষ্টি করার ব্যাপারে নিরঙ্কুশ তিনি একক ক্ষমতা বলে নিজের একক যোগ্যতায় তিনি একক চিন্তায় তিনি সৃষ্টি করেছেন যাকে যেভাবে চেয়েছেন সেভাবেই তিনি করেছেন করেছেন সৃষ্টির মধ্যে কোনো ধরনের তিনি জুলুম করেন নি। सबकिु केंदर भाव सुगठित सृष्टि निश्चय सर्वमय क्षमतार अधिकारी सकल सृष्टिर एक कर तारिनी सार्वभौमत मालिक मालिक যদি কেউ আল্লাহ ছাড়া আর কাউকে অথবা কোন কিছুকে সার্বভৌমত্বের মালিক বলে বিশ্বাস করে সে হল শয়তান শান শয়তানের অনুসারী আল্লাহ হচ্ছেন একমাত্র সার্বভৌমত্বের মালিক মালিক সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌম সত্তার কিছুই নাই কিন্তু এরপরেও মানুষ আল্লাহকে বাদ দিয়ে দিয়ে ক্ষমতা অন্যের উপর আরোপ করেছে একদল বলে জনগণ ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার মালিক পরিষ্কার বাসায় বলে এরা কাফের। যারা জনগণকে ক্ষমতার উৎস ক্ষমতার মালিক বলে ঘোষণা করে এরা কাফের এদের কাফের হওয়ার ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তারাও কাফের কাফের এরা যদিও নামাজ করে রোজা রাখে মুসলমানদের মতো বাহ্যিক আমল করে তথাপিও এরা কাফের এদেরকে মুসলিম মনে করে যদি কেউ তাদেরকে মুসলিম দলের অন্তর্ভুক্ত মনে করে সেও কাফের কারণ কাফেরকে কাফের মনে না করাটাও কাফের যে সন্দেহ পাবে নিজের কুফুরিটাকে প্রকাশ্য করে দেবে যার কুফরিটা গোপন আছে ইসলামটা প্রকাশিত আছে তাকে আমরা মুসলিম বাজ্যিকা আমল দেখে মনে করব। তার গোপন কুফুরিটা আমরা কুঁজে তালাশ করব না কিন্তু যার কুফুরিটা সে নিজে প্রকাশ করে দেয় নিজের পক্ষ থেকে সেই কুবুরিটাকে প্রকাশ করে দেয় তখন তাকে আমরা আর বাহ্যিক মুসলিমের সেই পরিচয়টাকে আমরা গ্রহণ করব না তাকে মুসলিম মনে করব না বরং সে কাফের এই ব্যাপারে সন্দেহাতিকভাবে আমরা বিশ্বাস করব যারা জনগণকে ক্ষমতার মালিক মনে করে ক্ষমতার উৎস মনে করে ঘোষণাও করেন এটা আঁকি তাদের মুখে এটা উচ্চারণও করে ঘোষণাও করে এরা সকলেই কাটেনা এই জনগণের ভুটে নির্বাচিত হয় নির্বাচিত হয়ে এক একজন ফেরাউনি উপাধি ধারণ করে আইন প্রনেতা উপাধি ধারণ করে তারা হচ্ছে ল মেয়েকা আইন প্রনেতা। আইন তৈরি করার ক্ষমতা তাদের অর্জিত হয়েছে এই বলে দাবি করে আর তাদেরকে এক একটা ফেরাউন বানালো যারা যে মানুষ বানালো সেই মানুষের মতামতের ভিত্তিতে সে ফেরাউন হলো ফেরাউনি দাবি করে সে পার্লামেন্টে গিয়ে বসে বসে তারা আইন তৈরি করে আর সেই পার্লামেন্টটাকে তারা সার্বভৌম পার্লামেন্ট হিসাবে বিশ্বাস করে করে এবং সেটাকে মান্য করে পার্লামেন্ট যারা এই পার্লামেন্টকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে এরা ও এদের কুফুরির ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তারাও ও হতে পারে এই সংসদে যারা আইন প্রনেতা অর্থাৎ ফেরাউন হয়ে ফেরাউনও কিন্তু সে মিশরের সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল ফেরাউন সারা দুনিয়ার সার্বভৌমত্বের দাবি করে নাই নাই দুনিয়ার সৃষ্টিকর্তাও সে দাবি করে নাই নাই ফেরাউনও একজন ইলাহ মেনে চলত ফেরাউনও সে অ্যাবাদতি করত একজনের একজনের তারও কিন্তু ইলাহ ছিল ফেরাউন একটা দিন মেনে চলত মুসা ইসলাম তার দরবারে গিয়ে যখন দাওয়া দিয়েছিলেন এরপর ফেরাউন তার মন্ত্রিসভা ডাকল তাদের সামনে তার আশঙ্কা প্রকাশ করল ই আমি আশঙ্কা করি মুসা মুসা তোমাদের মিশরবাসীর যে দিন তোমাদের দেশ ধর্ম সেই ধর্মকে সে পরিবর্তন করে দিতে চায় তাহলে ফেরাউন একটা ধর্ম মানত মিশরবাসী নমরুদের এই ফেরাউনের মন্ত্রিসভা এবং জনগণ একটা ধর্ম মানত ফেরাউনের কীর্তি বংশীয়রা তারা একটা ধর্ম মানত এই জন্যই সে বলছে আমরা মিশরবাসীগণ যেই ধর্ম মেনে চলছি আমি আশঙ্কা করি মুসা আমাদের ধর্ম পরিবর্তন করে দেবে আমরা যে এই দেশে একটা আইন একটা শরীয়ত মেনে চলছি রাষ্ট্রীয় ভাবে যে আমরা একটা সংবিধান তৈরি করে এখানে আমরা আইন তৈরি করে রাষ্ট্র পরিচালনা করে চলছি মুসা আমাদের এই রাষ্ট্রীয় আইন কানুন বিধি পরিবর্তন করে দেবে বলে আমি করি এই ফেরাউল ফেরাউল সে মিশরের সার্বভৌমত্বের দাবি করেছিল সারা পৃথিবী নয়া আমাদের এই মুসলিম দেশের সংসদে ফেরাউনের মতো তারা দাবি করে তারা আইন প্রণেতা আর তাদের সেই পরিষদকে তারা বলে সার্বভৌম সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী সংসদ বলে দাবি করে এরা সকলে ফেরাউল এদের এদের বাহ্যিক ইসলামের দাবি শুনে কেউ বিভ্রান্ত হবে না এরা বাহ্যিক নমুনা এবং আচার আচরণ আচরণ থেকে যদি কেউ মনে করেন এরা মুসলিম তাহলে ভুল হবে কারণ এরা সবাই হল ফেরাউল কারণ তারা হচ্ছে আইন প্রনেতা। संविधान हाथी नहीं पथा कुी संविधान संविधान संविधान के मेने चलार शपथमे से काफे काफे देखे सन्देह काफेर घोषणा दी एरासलम नाम সরল প্রাণ প্রাণ নির্বুধ মানুষগুলোকে দ্বারা তারা ধুকা দেয় আল্লাহ হলেন একমাত্র সার্বভৌম সত্তা সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া অন্য কোন কিছুকে অন্য কাউকে যদি কেউ সার্বভৌম সত্তা বলে বিশ্বাস করে সে কাকে সে আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে সে অস্বীকার করল আল্লাহ সুবহানা ঘোষণা দিয়েছেন এই সৃষ্টি জগতের উপর তার কর্তৃত্ব কিভাবে তিনি আকাশের মেঘমালাকে পরিচালনা করেন সেখান থেকে বৃষ্টি দেন আর সেই মেঘমালাকে পুঞ্জীভূত করে শিলাখণ্ডে রূপান্তরিত করেন আর সেখান থেকে তিনি শিলা বৃষ্টি দিয়ে জমিনে কিছু অঞ্চলকে তিনি ধ্বংস করেন কিছু অঞ্চলকে তিনি রক্ষা করেন আকাশে উড়ন্ত পাখিকুল আল্লাহ শিখিয়ে দেওয়া নিয়মে তারা সালাত এবং তসবি আদায় করছে এই ঘোষণাগুলো দেন রাত দিনের আবর্তন গঠান আল্লাহ একই পানি থেকে সৃষ্টি করেন সকল প্রাণীকে অতপর কোন প্রাণী তার পেটের উপর ভর দিয়ে চলে কোন প্রাণী দুই পায়ের উপর ভর দিয়ে চলে কোন প্রাণী চার পায়ের উপর ভর দিয়ে চলে আল্লাহ যাকে চান যেভাবে চান সেইভাবে সৃষ্টি করেন কারণ সর্বশেষ বলেছেন ইন্নাল্লাহ আলাকুল্লি সাই ইমক তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী সমগ্র সৃষ্টিকুলির উপর একক কর্তৃত্ব রাজত্ব ক্ষমতা একমাত্র তারই প্রতিষ্ঠিত যারা আল্লাহর এই সার্বভৌমত্ব মেনে নেয় তারা আল্লাহর বান্দা আর যারা আল্লাহর এই সার্বভৌমত্ব স্বীকার করে অন্যের সার্বভৌমত্ব গ্রহণ করে তারা হলানের বান্দা আল্লাহর বান্দাদের ঠিকানা হল আর শয়ের ঠিকানা হলান্নাম আল্লাহ সুবাহ আমাদেরকে কৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ সহিভাবে বুঝে শুনে আমল করতে পারি আমিন প্রশ্ন প্রথম সৃষ্টি আদম মানুষের মধ্যে সর্বপ্রথম মানব হলেন আদম আ সেই আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি মাটি বাতাস পানি আগুন থেকে আমি আগে বলেছি প্রধান উপাদান চারটি হ্যাঁ এই মধ্যে এই আদমকে সৃষ্টি করার সময় এই চারটি উপাদান ছিল সেখানে পানিও ছিল কিন্তু এরপর আদম থেকে যে সৃষ্টি আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হল আর এরপর আদম এবং হাওয়ার মাধ্যমে তাদের স্বামী স্ত্রীর মিলনের ফলে যে সন্তানগুলো হলো সবগুলো হলো পানির মাধ্যমে আল্লাহ এই সমগ্র প্রাণী জগৎ স্বামী স্ত্রীর মিলনের পরে যে স্ত্রীর গর্ভাশয়ে যা পৌঁছে সেটা হল পানি আর ওই পানি থেকেই ওই সৃষ্টির ধারা অব্যাহত রয়েছে চলছে এই কথা দিয়ে বলেছেন এটা আল্লাহর কৌশল আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা উপকার সাধন করছে কিন্তু যখন সেই সৃষ্টির মধ্যে কেউই ক্ষতিকর হয়ে যায় তখন তাকে দমন করার ব্যবস্থা আল্লাহ রেখেছেন কিছু কিছু প্রাণী যখন ক্ষতির কারণ হয়ে যায় তখন এটা আল্লাহরই ফয়সালা আল্লাহ যেইভাবে ফয়সালা দিয়েছেন সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ কেন দিলেন এই প্রশ্ন করার অধিকার তো কারণাই আল্লাহ দিয়েছেন সিদ্ধান্তটা আল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কিন্তু যে মানুষ আল্লাহর অবাধ্য হয় তাদেরকে দমন করার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যদি আল্লাহ পৃথিবীতে একদল মানুষ দ্বারা আরেক দল মানুষকে তিনি দমন না করতেন তাহলে পৃথিবীতে কোন আবাদত খানা থাকত না খ্রিস্টানদের গির্জা গির্জা ইহুদিদের তাদের এবাদত খানা মুসলমানদের মসজিদ কোন কিছুই অবশিষ্ট থাকত না ধ্বংস হয়ে যেত আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে মানুষেরই সমাজের মধ্যে আল্লাহর এবাদতকে চালু রাখার জন্য একদল দ্বারা আরেক দলকে দমন করার ব্যবস্থা রেখেছেন এটা তো আল্লাহর সিস্টেম আল্লাহ করে রেখেছেন হ্যাঁ ওই সকলের মধ্যে আছে মানুষের মধ্যে আগুন আছে ও এটা হাদিসের মধ্যে হ্যাঁ হাদিসা আছে সৃষ্টি মানুষের মধ্যে এই উপাদানগুলো আছে সবগুলি একটি উপাদানগুলো আছে তো سبحانك اللهم ابي حمدك اشهد و لا اله الا انت استغفرك و اليك